ইবনু উমার রদেলাহ হতে বর্ণিত যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম গণিমতের মাল থেকে ঘোড়ার জন্য দু অংশ এবং আরোহীর জন্য এক অংশ নির্ধারণ করেছিলেন